একটু আয়তে একটু আয় বলছি এই আয়তের মধ্যে আল্লাহাক ওয়ালার নীতিমালা বলে দিচ্ছেন এক নম্বরে ওয়ালা হবে আল্লাহ রব আলী সাথে আল্লাহকে সবচেয়ে বেশি ইমানদার ভালোবাসে আল্লাহ তাহলে আল্লাহর ব্যাপারে যতগুলো আকেইদা আছে এই আকেই দা পরিষ্কার তিনি তত বেশি আল্লাহকে মহব করেন আকৃদা ঠিক নাই আল্লাহর ব্যাপারে আল্লাহকে মুশ্রিকেরও স্বীকার করতো আল্লাহ মুশ্রিকদের আটেই কোথায় পরিচ্ছন্ন এটা একজন বিশুদ্ধ পরিষ্কার থাকতে হবে। আল্লাহ কোথায় থাকে কেউ যদি আল্লাহ সব জায়গায় বিরাজমান তাহলে তার আটই দেওয়া পরিচ্ছন্ন তার আল্লাহর ব্যাপারে মাবুদের ব্যাপারে ব্যাপারে দৃষ্টিভঙ্গি পরিষ্কার না কেউ যদি মনে করে আল্লাহর সিফাত কে করে আল্লাহ কোনো আকার নাই আল্লা ডাকা তার আতেইদা এখনো পরিচ্ছন্ন হয়নি তার আল্লাহর সাথে তারপরে আল্লাহর আলমিনকে ডাকার জন্য মাধ্যম দরকার দরকার এই আকেইডা যার আছে আল্লাহর ব্যাপারে তার এখনো আটেদা পরিচ্ছন্ন হয়নি আল্লাহর সাথে তার ওয়ালা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের সাথে ওয়ালা হলেও যে আল্লাহর ব্যাপারে আল্লাহর সিফাতের ব্যাপারে আল্লাহর ব্যাপারে আল্লাহর ব্যাপারে সমস্ত বিশ্বাস করে নেওয়া যত পরি আলমিনের সাথে তার ওয়ালা তত গভীর হবে এরপরে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাথে ওয়ালা রসুল্লাহ সাল্লাই এর সাথে ওয়ালা কেমনে হবে যিনি যত বেশি আল্লাহ রসুল নতুন সিস্টেম করে নতুন নতুন সিস্টেম জিকির করে নতুন নতুন তরিকায় দরদ পড়ে নতুন নতুন তরিকায় খতম করে নতুন নতুন তরিকায় মিলাদ করে নতুন নতুন তরিকায় আজান দেয় নতুন নতুন তরিকায় সাল আদায় করে তাহলে রাসুল্লাহ সালামের সাথে তার ওয়ালাটা হয় আর কোন নম্বরে ওয়ালা হবে ইমানদারের সাথে ওয়াল্লা দিন আনু সাথে ইমানদার কারা যার ইমান বিশুদ্ধ আটইটা বিশুদ্ধ তার সাথে আমার ওয়ালা আমার আরেকজন ওয়ালা। এখন দেখা গেছে দুজন দুই দল করে এই দলের কারণে ওয়ালা নষ্ট হওয়া যাবে না হারাম দুইজনেরই যদি আকেই একই হয় পরিচ্ছন্ন হয় বিশুদ্ধ হয় আখেটার কারণে একজনের সাথে আরেকজনের গিরা লেগে যাবে গিরা দেওয়া দুইজনের যদি বিশুদ্ধ হয় কিন্তু দেখা গেছে আমিও আঁকিটা বিশুদ্ধ আপনারও আঁকিটা বিশুদ্ধ আপনি দল করেন আমি দল করি দলের কারণে দুজনে বিচ্ছিন্ন একজন আরেকজনের সাথে কথা বলি না একজন আরেকজনকে সালাম দিনা একজন আরেকজনের দাওয়াত দিনা একজন আরেকজনকে খাওয়াই না ভাইয়ের সাথে আমার ওয়ালা এটা ফরস এটা করতেই হবে না হয় আমার ইমানের সমস্যা আছে আমার আরেকজন বিশুদ্ধ আকেইদার সহি আকেইদার ভাই ইমানদার ভাই তাকে দেখা হইলে সালাম অবশ্যই আল্লাহর আলম বলেন যে ইমানদার যারা তারা সবসময় দোয়া করবে এইভাবে ইমানদার দোয়া করতে পারবেনা আল্লাহ আমার দলের যারা মারা গেছেন তাদেরকে মাফ করে দেন আমার দলের বাহিরে যারা মারা গেছে তাদেরকে আপনি মাফ করে না এই রকম দোয়া করতে পারবেনা ইমানদার করবে যতজন বিশুদ্ধ আকেই নিয়ে বিশুদ্ধ থেকে গেছেন আদম আদারের জন্য আমার অন্তরে কোন হিংসা কোন বিদ্বেষ কোন সংকীর্ণতা আপনি তৈরি করে দিবেন না একজন ইমানদারকেও হিংসা করা দা না কোন অবস্থায় মনের থেকে একটু অপছন্দ করা যাবে না হয়তো তার সাথে আমার মনের মাসালার একটু দ্বিমত থাকতে পারে তার সাথে আমার লেনদেন নিয়ে একটু দ্বিমত হইতে পারে দুনিয়ারি বিষয় নিয়ে তার সাথে দিমত হতে পারে তার সাথে আমার ওয়ালা থাকবে গভীরতম বন্ধুত্ব থাকবে কারণ জমিনে সব সময় সহি আগেই তার জমিনে কম কেয়ামত পর্যন্ত কম থাকবে যুগ যুগ কম ছিল কেমক কম থাকবে এখন সহি আমার জীবনে দেখা হয় নাই কিন্তু তিনি সহিদায় বিশ্বাসী আমি যে আঁকিদার লালন করি আমার ওই ভাইয়ার ওই আঁকদা লালন করে তার জন্য প্রতিদিন আমার দোয়া করতে হবে এবং তাক সাথে দেখা না হবে। এবং দেখা হইলে তাকে সালাম দিতে হবে আমি মধ্যে যে ওলাবার ছিল নিজের মা বাবার সাথে অনেকের সম্পর্ক ছিল না ভাইয়ের সাথে মায়ের পেটের ভাইয়ের সাথে সম্পর্ক ছিল না কিন্তু ইমারের কারণে আকেই কারণে যারা ভাই হয়েছেন তাদের সাথে সম্পর্ক এত গভীর হয়েছে নিজের জাগা জমিন ছেড়ে দিয়েছেন গর্বাড়ি ছেড়ে দিয়েছেন তাদের জন্য এইভাবে এবং তার সাথে যে সকলাই তারা রুহামা রহমশে ইমানদারদের সাথে তাদের ওয়ালা আছে গভীরতম বন্ধুত্ব ইমানদারের সাথে অসংখ্য সাহাবি ভাই কাফের থাকার কারণে ভাই মুশেক থাকার কারণে তারা জীবনে নিজের মায়ের পেটের ভাইয়ের সাথে বিচ্ছিন্ন কিন্তু আরেকজন আফ্রিকা থেকে আসছে বেলালেকজন অন্যান্য দূর দূরান্ত থেকে এসে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তাদেরকে তারা ভাই হিসাবে গ্রহণ করে নিছেন ওয়ালা হিসাবে গ্রহণ করছে এটাই হলো ওয়ালা দৃষ্টান্ত সাহবাই কেন তাহলে ওয়ালা হবে আল্লাহ সাথে রাসুদের সাথে এবং বিশুদ্ধ আতিদার ইমানদারের সাথে